এই গাছের কাছে কিনারে যাই না গাছটা কি গাছ আল্লাহবা নাম বলেন গাছের কাছে খাইতে মানা করে নাই নিয়ে গেছেন এখন সেখানে যাই উনি কি করছেন গাছের কাছে গেছেন না গাছের ফল খাইছেন না কি করছেন এখানে তো আল্লাহ বলেন নাই আল্লাহ যাইতে মানা করছে উনি গেছেন কেন এটাই লঙ্ঘন হয়েছে এরপরে ওটা কি কি ফল কোন নামও আসে না এটা শুধু ইহুদিদের কোনো কোনো কাঁচা সুলাম মধ্যে ইহুদিদের রায়ত আছে এরকম গন্দম ফল ওইটা আমাদের মধ্যে চলে আসছে আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে যে আদমসাম গন্দম ফল খাই ফেলছে এটা জাল হাদিস এটা মিথ্যা কথা